আবু হুরেরাহ রদুল্লাহ তাল্লান্ন বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসুলুল্লাহ সাল্লাহ এর কাছে বসা ছিলাম তখন রাসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম বললেন আমি একদিন ঘুমন্ত অবস্থায় জান্নাতে একটি প্রাসাদের পাশে একজন মহিলাকে অজু করতে দেখলাম আমি জিজ্ঞেস করলাম এই প্রাসাদটি কার আমাকে বলা হলো এটা উমর রদিল্লাহ তাল্লু এর তখন আমি উমরের আত্মমর্যাদার কথা স্মরণ করে পেছনে ফিরে চলে এলাম কথা শুনে উমর রদিল্লাহ তাল্লাহ্ন সেই মজলিশে কাঁদতে লাগলেন এবং বললেন হে আল্লাহ রসুল अपनार की आत्मसम्मान बोध प्रकाश करब